शोकाल सकाल सारंगलेशस टी बांगल्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 আম্মা রহমতুল্লাহ সম্মানিত সুতি দর্শকের ঘটনা এখানে আমরা সমবেত হয়েছি স্টুডিওতে বিজ্ঞ আলেমদের সমন্বয়ে কোরআন আমাদের পথ আমাদের গাইড আমরা আজকে কোরআনের গল্প নিয়ে কথা বলব প্রথমে আমরা আমাদের পরিচয় তুলে রয়েশি উপস্থাপনায় অবাজন হারুন হোসেন আর আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট আলমে দিন ইসলামী চিন্তাবিদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর এবং আমার বামে অভিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন শেখ মুজফর বিন মোহসিন এবং আমার সর্ব বামে আছেন বিশিষ্ট আওয়ালুদ্দিন শেখ মুখলাস বিন আর্শাদ মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কোরআনের কিচ্ছা শুনব আর আমাদের মধ্য থেকে যে কোনো একজন অতিথি একটি ঘটনার সূত্রপাত করবেন তারপর আমরা আলোচনা করব ধন্যবাদ মহতারামকে যে কোরআনের ঘটনা আমাদের বলার জন্য সুযোগ করে দিয়েছেন কোরআনের অগণিত ঘটনা আমরা শুনেছি ইতিপূর্বে আজকেও ইনশাআল্লাহ একটা সুন্দর ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব একজন উলুল আজম নবীর একটা স্মরণীয় ঘটনা আমরা উল্লেখ করতে যাচ্ছি সেটা হচ্ছে মুসা আলি ইসালাম মুসা আলি ইসাল্লামকে কেনা চিনে দুনিয়াতে ছোট বড় সবাই জানেন আর মুসা আলি ইসাল্লামের কোরআনে যতগুলো ইতিহাস বলা হয়েছে অন্য নবীদের কিন্তু এত ইতিহাস আসে নাই কাজেই এনার কাছ থেকে আমরা অনেকগুলো শিক্ষণীয় বিষয় পেয়েছি এবং সালা এই থেকে পাবো সেটা হচ্ছে মুসা এবং খিজির আলি ইসালাম দুইজনের যে ঘটনা ঘটেছিল মুসা আলি ইসালাম একদিন বক্তব্য মাঝে আলোচনার মাঝে হঠাৎ করে কথা বলেন যে আমি এই জামানায় এ কালে এই যুগে সব থেকে জ্ঞাতব্য আদমি একজন এটা বলা ওনার ঠিকই ছিল এই জন্য হাফিজুনি ছিলেন আর নবী ছিলেন আর ওনার দৃষ্টিতে আর কেউ নবী নাই সুতরাং তার থেকে জানার কেউ নাই মুসা এই কথা বললেন যখন আল্লাপাক রব্বুল্লা আলমিনের কথাটা পছন্দ হলো না আল্লাপাক রব্বুল আলমিন এ কথাটা সত্য হওয়া সত্য তার দৃষ্টিতে কিন্তু পছন্দ হলো না যে মুসা আলা সাল্লাম বলেন যে আমি সব থেকে বেশি জানি এই যুগে আল্লাপাক রব্বুল আলম বলছে মুসা আমার একটা বান্দা আছে সে তোমার থেকে বেশি জানে তখন মুসা আলহিসাল্লাম বিচলিত হয়ে গেলেন যে আমি তো ভুল করে ফেলেছি তাহলে তার থেকে আমার শিক্ষা নেওয়া দরকার তখন আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের কাছে দয়া করলেন আল্লাহ সে ব্যক্তিকে আমি পাব কেমন করে আমার পথ দেখাই দেন তখন আল্লাপাক রব্দালী বলছেন তুমি একটা মাছ নিবে এই মাছটা ভোনা করা থাকবে এই মাছটা যেদিন জিন্দা হয়ে সাগরের পথ ধরবে বা যাবে সাগরের পথে বুঝবা ওখানেই তোমার খিজিরের সঙ্গে সাক্ষাৎ হবে ওর পিছিয়ে পিছিয়ে যাবে যেমন মুসা আলাইসাল্লাম সাথে একটি যুবককে নিলেন এবং খাদ্যদ্রব্য যা নেওয়া নিলেন এবার চলতে থাকলেন সফর চলতে চলতে চলতে চলতে অনেক দূর যাওয়ার পরে বিশ্রাম নেওয়ার জন্য একটি পাথরে হেলান দিয়ে দুজনে আরাম বিশ্রাম করলেন করার পর ওখান থেকে আবার রান্না করলেন মোফা সরিনে বলছেন একদিন এক রাত চলার পরে যখন ক্লান্ত হয়ে যান তখন আবার সেই যুবককে বলল যুবক খাবার দাও তখন হঠাৎ করে যুবক বলছেন যে হে আল্লাহর রসুল আল্লাহ নবী একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে আমি তো বলতে ভুলে গেছি ওমাংসা নিহিল্লা শয়তান আমাকে এটা শয়তানে ভুলেই দিয়েছে আমি বলতে ভুলে গেছি আপনাকে আশ্চর্য ঘটনা কি বলছে আপনার সেই মাছ ভোনা মাছটা এ জীবিত হয়ে সাগরের দিকে চলে যায় আর সাগরে একটা পথ হয়ে যায় আমি এই ঘটনাটা আপনাকে বলবো কিন্তু ভুলিয়ে গেছে এটা সয়ন্তানে ভুলিয়ে দিয়েছে কয়েছে আরে ছেলে আমি তো ওইটাই চাচ্ছি ওই খুঁজিতে এসেছি পরে আবার মোসা আলাইসাল্লাম যেভাবে এসেছিলেন যেহেতু বালু রাস্তা ছিল বুঝা সাগর মুসা আলাইসাল্লাম সে আসরে আবার ঘুরে আসলেন আস্তে আস্তে আস্তে সেই জায়গাতে যখন আসলেন দেখলেন যে ঠিকই একটা রাস্তা হয়ে আছে পানির মাছ দিয়ে মুসা আলাইসাল্লাম গেলেন এবং একজন ব্যক্তি পেলেন তার নাম হলো খিজির মোসা আলাই্লাম তার সঙ্গে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পর পরিচয় হলো তো মুসা সালাম বললেন আমি কিছুদিন আপনার সাথে ছাত্র হয়ে থাকতে চাই আপনার থেকে কিছু জানবো যেগুলো আল্লাহ আপনাকে দিয়েছেন আমি জানি না ফেজির আলাই সাল্লাম বলছেন আমি জানি তোমাকে আমি বুঝে নিয়েছি যেহেতু আমি আমি যেহেতু ওস্তাদ আর তুমি ছাত্র সুতরাং আমি জানি তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না কারণ তোমার আছে যে এলেম আমার এলেম থেকে ভিন্ন আমার এলেমের বিচার তোমার এলেম দিয়ে করতে পারবে না শিক্ষক যে তার থেকে জ্ঞানী এটা পরিচয় এখানে দিলে ইন্নাকালাস্তাতে মা ইয়া সবরা আমার সাথে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না এরপরে মুসা সালাম বলছেন যে আমাকে সঙ্গে নেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব তারপরে খেজির সালামের সঙ্গে এবার সফর শুরু করলেন যাত্রা শুরু করলেন যাত্রা যেতে যেতে এক নদী পার হওয়ার জন্য বা সাগর পার হওয়ার জন্য এক নৌকায় আরোহণ করলেন দুজনে কি যেতে যেতে কিছুক্ষণ যাওয়ার পরে খেজির আলাইসাল্লাম নৌকা কে ভেয়ে সুন্দর একটা নৌকাকে ভেয়ে দিলেন মুসা আলাইগান এই আমি তো তোমাকে বলেছিলাম যে তোমার জ্ঞান দিয়ে আমার সাধু ধৈর্য ধারণ করতে পারবে না তুমি তো সেই ভুলটাই করলে তো বলছে ঠিক আছে এবার আমাকে ছাড় দেন আগামীতে আর বলবো না এবার চলল চলতে চলতে চলতে সামনে একটা জীবিত আমার মাসুম একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেললেন কোনো অপরাধী হতো তা হতো এটা তো করলেন মুসা আলাহিসাল্লাম যেহেতু একটা রাগে মানুষ ছিল তারপরে চলে গেলেন তারপরে খিজির আলাই বলে ওই তো আগের কাজই করলে তুমি যেটা বলছিলাম সেটাই তারপরে বললেন যে ঠিক আছে চলো যেতে যেতে যে এলাকায় গেলেন সেখানে গ্রাম আছে লোকজন আছে আপনার কেলান্ত হয়েছেন ক্ষুধার্ত হয়েছেন তোর যে খাদ্য দেন গ্রামবাসী বকিল কীরপন ছিল তারা বলল না এরকম মেহমানের খাদ্য আমাদের কাছে নাই মেহমানি আমাদের কাছে এখানে হবে না তারপর দেখছেন খেজির একটা দেওয়াল পড়ে যাচ্ছে তোর বলছে এবার তোমার শেষ তুমি ধৈর্য ধারণ করতে পারে মানে লাস্ট চান্স ছিল তোমার এবার তোমার শেষ হয়ে গেছে এবার তোমার হাজা ফেরাক ও বাইনি ও বিচ্ছিন্ন শেষ তোমার শিক্ষা সফর শেষ তুমি আবার যাও তবে যাওয়ার আগে তোমাকে আমি বলে দিচ্ছি তখন আমি যেটা করেছিলাম জলেম বাদশাহ বা এক সদাগর আর ওই জলেম এই নৌকাটাকে দেখলে নিয়ে নিত তার যত নতুন নৌকা দেখত ভালো নৌকা নিয়ে ছিল তো সুতরাং তার থেকে বাঁচার জন্য নৌকাটাকে আমি কাজ করেছিলাম তো আর তার বাপ দুটা নেক ছিল সন্তানের কারণে বাপের সমস্যা বাপমার সমস্যা হবে এই এক নির্মূল শেষ করে নির্মল করে দিলাম যাতে করে বাপমার অভিশাপ বাপমা যেন পাপ বহন করতে না হয় সন্তানের দ্বারা তারপরে আপনার তৃতীয় যে ঘটনা ঘটাইলাম আমি দেওয়াল ঠিক করে দিলাম এটা কোনো সাধারণ মানুষের দেওয়াল ঠিক করে নি এটা দুইটা এতিমের দেওয়াল ঠিক করেছি যাদের কেউ নাই আর এই দেওয়ালের এই ঘরের ভিতরে আচ্ছা সম্পদ তার বাপমার রাখা আল্লাহর হুকুমে সম্পদ শুয়ে যাবে ওই বাচ্চাগুলো এই দেওয়ালটা ভেঙে পড়ে গেলে তাদের থাকার জায়গা থাকবে না আর এই সম্পদগুলো পাবে না এই জন্য এটা ঠিক করে দিলাম এবার বিদায় আলাই সাল্লাম নিয়ে অনেক ঘটনা আছে ইসাল্লাহ আলহামার থেকে আমরা শুনবো পর্যায়ক্রমে একটা প্রশ্ন আসে সে প্রশ্নটা হলো যে মোসা একজন নবী আর তাকে আল্লাহ পাঠালেন খিজিরের কাছে শিক্ষার জন্য পাঠাইলেন তাহলে খিজির কি তার উম্মতের অন্তর্ভুক্ত ছিলেন না না আলাদা কোনো জগতে ছিলেন মূল বিষয় হলো আমরা এখানে অনেকগুলো ভুল করি প্রথম ভুল এই কোরআনের আয়াত দিয়ে অনেক ব্যক্তি সম্পূর্ণ কোরআন বিরোধী অর্থ করেন যে মারেফত হলে আর ওহির এলএম লাগে না লাগে খুব সুন্দর হ্যাঁ এখানে মূল সমস্যা অনেকগুলো প্রথম কথা হলো মোসা আলি ইসলাম এখানে অনেক মানুষই সম্পূর্ণ বিভ্রান্তিকর বোঝেন যেটা কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই প্রথম যেটা অনেকে দাবি করেন যে মার্ফত হয়ে গেলে আর অহির এলেম লাগে না অথবা মনে করেন ওলিদের এলেম আল্লাহ থেকে সরাসরি আর নবীদের এলেমের মাধ্যমে এখানে মূল বিভ্রান্তি হল মোসা আলি ইসলামকে বিশ্ববি ছিলেন নাকি যে দুনিয়াতে তার উম্মতের বাইরে কেউ থাকতে পারবে না জি স্যার আপনার কাছে আসবো যেতে হচ্ছে এটা বিরোধীতে সুধী দর্শক অল্প কিছুক্ষণের জন্য বিরোধীতে যাচ্ছি তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া লা শারিকা লাক সালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে সকল হাজিদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারক ব্যবহার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 क्यों इचरण बोझार गठनेचार सकाल अबू हुरैरा रजियाल्ला मानदार स्त्री के घृणा ना कर मुस्लिम द्वित खंड विवाह हादिर संख्या तीन हजार चारश उन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 শান্তির জন্য ইসলামের অবদান সমাজে আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত বিরতির পর সুদু দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জি শেখ জি যেটা আমরা বলছিলাম প্রথম যে প্রতারণা করে সেটা হলো যে তারা চিন্তা করে আমাদের রসুল সাল্লাহ সাল্লামের শরিয়াতেরও বাইরে হতে যাওয়া যায় কিন্তু রসুল্লাহ সাল্লাহ আসাল্লামের শরিয়াত মুসা কো মানা বাধ্য ছিল তিনি বিশ্ব নবী আর মুসা আলি সাল্লাম সালের বোন ইসরায়েল নবী কাজেই বন ইসরায়েলের বাইরে আরও কয়েক লাখ নবী থাকার তো কোনো সমস্যা ছিল না কাজেই খেজির আলহিসাম অন্য কমের নবী হতে পারেন অন্য কোনো আল্লাহর নেককার বান্ধব হতে পারেন আল্লাহ তাকে অনেক জ্ঞান দিতে পারেন তিনি মুসার শরিয়াত মানতে মোটেও বাধ্য নাই কারণ মুসা তো শুধু বনে ইসরায়েল নবী আল্লাহ তাহলে তাকেও ওহি দিতেন তাকে ওহি দিতেন একভাবে আর মুসালিস্লামকে ও দিতেন একভাবে তাকে এলেম দিতেন একভাবে মুসালামকে একভাবে এই একই যুগে দুই তিন প্রকারের ওহির সুযোগ ছিলাম জি মুসা ইসলাম তিনি বলেছিলেন আমি বড় আলেম মুসা ইসলামকে শেখানোর জন্য এবং মুসা মাধ্যমে বিশ্বের সকল মানবতাকে শেখানোর জন্য যে আল্লাহর এলেমের বিভিন্ন প্রকার আছে আল্লাহ বিভিন্নভাবে ওহিদেন বান্দার কাছে দ্বিতীয় কথা হলো মারেফত বলে কোনো বিষয় কোরআন এবং শুননায় গুরুত্ব দেওয়া হয়নি মারেফত ইহুদি খ্রিস্টানদের খুব ভালো ছিল সবচেয়ে শ্রেষ্ঠ মারেফত অর্জন করেছিল ইহুদি খ্রিস্টানেরা মারেফত কাছে মারেফত মানে জ্ঞান এই মারেফতের কোনো গুরুত্ব কোরআন শুনায় দেওয়া হয়নি মারেফত যখন ইমানে চলে যায় এলেমে যায় তখন তার গুরুত্ব বাড়ে হির এলে অনুগত না হপন তো মারিফতীন ইহুদি খ্রিস্টানদের মারিফত ছিল কাফেরদের মারিফত ছিল আল্লাহ কোরআনে বারবার বলেছেন তৃতীয় হলো খিজির আলহিস শব্দটা তো সবুজ হাদের এটা আরবি মূল শব্দ আমরা খিজির বলি তিনি নবী ছিলেন না এই কথা কোরআন তো কোথাও নেই কারণ আল্লাহ তো লক্ষ লক্ষ নবীর কথা বলেছেন এবং এই খিজির নামটাও আল্লাহ কোরআানে বলেননি আব্দাম আহমান আল্লাহ তাকে এলেম দিয়েছিলেন মুখ দিয়ে পানি খেলো তখন খিজির আল্লাহাম বললেন মৌসা আল্লাহ তোমাকে আর আমাকে যে এলেম দিয়েছে দুইজনের এলেম সব বিশ্বের সবার এলেম এক জায়গা সবচেয়ে বড় জবাব হলো এই যে খিজির আল্লাহ এলেমটা যে আল্লাহ প্রদত্ত ওই আল্লা সরাসরি মানুষে বেড়ে দিতে পারেন মাধ্যমে দিতে পারেন পর্দার আড়াল থেকে কথা বলার মাধ্যমে দিতে পারেন আলাই এলমটা ওই ছিল এলহামের মাধ্যমে কিন্তু সময়টা এখন আর নেই না ওহি আসবে না আল্লাহ রাবুল বলছেন আল্লাহ ইসলাম যেহেতু পূর্ণ হয়ে গেছে আর এরপরে ওই আসার কোন সুযোগ নেই এখন এই ঘটনা থেকে যদি মনে করে যে মারেফতে করলে বিষয়টা এখানে ওইটা না বিষয়টা হলো আপনি মোহাম্মদ মানবেন কি মানবেন না শরীয় বলে তো কোন পৃথক জিনিস দিয়েছে আর এখানে আর বিষয় লক্ষণীয় যে এই খিজির ব্যক্তি তিনি আলাহাল্লাম আসলে মোসা আল্লাহাল্লামকে পরীক্ষা করার জন্য তাকে পাঠানো হয়েছিল মূল বিষয় হল এবং আল্লাহ পাঠিয়েছিলেন যেন এমন একটা কথা বলেছেন যেটা এই ঘটনাতে শিক্ষণীয় একটা বিষয় যে মোসাআলা নিজে হিসাব করে বললেন যেহেতু আমার উপরে আল্লাহর এলেম নাজিল হয় দ্বিতীয় কথা নবী কেউ নেই তাহলে আমার মতো জ্ঞানী আর কে আছে নিজেতে অহংকার করে বলেছিলেন সেটা নবী হিসাবে খেলাপ নবী হিসাবে এটা কখনো মানে না দ্বিতীয়ত তিনি বলেছিলেন যে জিনিসটা যে আমি বড় আলেম এটা বিশ্বব্যাপী রেকর্ড থাকতো তাহলে এই কথাটা এ ধরনের কথা যে অহংকারপূর্ণ হয় এটা আল্লাহ রাবুল আলমিন বিশ্ববাসীকে নসিয়ত আকারে জানানোর জন্য খিজির এবং মুসার আসান ঘটনা ঘটে এবং খিজির আলমেন এখানে কোরআনের বর্ণনা ভঙ্গি অত্যন্ত সুন্দর খেদির নাম দেয়া হয়নি কোথায় এটা দেয়া হয়নি মৃত্যুবরণ করার সময় একটা আওয়াজ আসছিল আসলে হাদিসটা সকল মহাদেশ জৈব বলেছেন সেটাও না খিজির আল্লাহাম মৃত্যু তার জীবন আছে কোরআন হাদিস এটা কোরআন এবং আগে কেউ তার পর্যন্ত অনন্ত জীবন পায়নি বা কেমপন্ত জীবন পায়নি আল্লাহ কোরআনে বলেছেন এখন যদি কেউ বলে না এর খিদির বাদ তাহলে তো কোরআনের কথা মিথ্যা বলা হলো আল্লাহ কোরআন করিমে বারবারই বলেছেন বলছেন যে আজকে যারা বেঁচে আছে দুনিয়াতে যত প্রাণী নবসিমা তারা একশো বছরের ভিতরে মারা যাবে তিন নম্বর হলো আল্লাহ রসুল হাসলাম বলেছেন যে মোসা বেঁচে থাকলে আমারও মত হতো বেঁচে থাকলে তার উপরে ছিল এখনো বেঁচে আছেন এবং তাকে আল্লাহর সমুদ্র পানির জগতে রেখেছেন তিনি সব দেবতা দেবতা এবং অনেকেই আপনার পানিতে গিয়ে মানত করেন খিজিরের নামেই মানত করেন আমাকে আল্লাহ একম দিয়েছেন আপনাকে দেয়নি আর আপনাকে আমাকে দেয় আর মুসার না। কিন্তু বর্তমানে যদি বলছেন তিনি সমগ্র মানব জাতির জন্য সুতরাং তার নবুতির বাহিরে পৃথিবীর কেউ হতে পারবেন এখানে আমাদের মূল শিক্ষণীয় বিষয় হলো দুটো একশো আল্লাহর অনাদে অনন্ত এলেম এটা বিশ্বের সকল সৃষ্টি করলেও সেই এলেমের হলো দুনিয়ার জীবনে আমরা অনেক জিনিস খারাপ দেখতে পাই নৌকাটা ভেঙে গেল ছেলেটা মরে গেল কিন্তু এটাকে ওইভাবে বিচার না এর ভিতরে আল্লাহ আল্লাহর ফাইসাল আছে এটা মোমেনের বিশ্বাস করতে হবে আর তৃতীয়ত এখানে আর বড় জিনিস আছে যে যখন ওই এতিমদের ঘরটা খালি করে দিল বললো কানু হুমা তার মানে আমাদের যদি আদম সন্তানের নেই লেগেই থাকে এটা তার বাস্তব প্রমাণ মূলত শয়তান ভুলে দিল্লামকে আল্লাহ বলে দিলেন যে ওই জায়গায় গেলে যেখানে মাছটা জীবিত হবে সেখানে ওই ব্যক্তিকে পাওয়া যাবে বহুদূর চলে গেলেন যেখানে দিলেন মানুষের মানুষের এলেমটা কত ছোট মানে কত অল্প এটা তুলনা করা যাবে না একটা মৃত মানুষকে পৃথিবীর সমস্ত মানুষ মিলে জীবিত করতে পারবে না আমার এখানে একটা অস্ত জাগে যে মারাফত হাসিল করেছে অনেক কিছু হাসিল করেছে কিন্তু যে মরা পীরকে এত ভক্তি করছে সবাই মিলে মারাফত মিলে একটা জীবিতের উপরে ছোট বোঝাতে যে আল্লাহর আলমিন অনেক মরা জিনিসকে জীবিত করতে পারেন এরা যদি একটা মর্যাদা দাবি করে থাকে সময় মানুষকে বিভ্রান্ত করে অনেক সময় বলে তার একটা মরম জীবিত করে দেখা যে না আমরা জীবিত করতে পারি আল্লাহ বেলায়ত হলো ইমান এবং তাকুয়া এটা কোনো অলৌকিক ক্ষমতা নয় যারা আছে ওরাকে বলবো যে তোমার করতে গেলে তুমি কোরআন জানো না হাদিস জানো না আবার মারেফাতে আসলো করতো মারেফাতে সয়দান বলে দেয় এটা তো হাদিস আসছে তো। আর যোগ করার পরে দাবি করে মূলত তারা হলো ইবল কারণ তাদের কথাবার্তা তার কখনোই পাইনি কাজে রসুলাম সাহাবিগানের পদ্ধতি তরিকার বাইরে যা কিছু বলা হবে সেটাই ভণ্ডামি এবং দর্শকদের মনে রাখতে হবে ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত সদি দর্শক মুসা এবং আল্লাহর আরেক নেক সাক্ষাৎ আর এর মধ্য দিয়ে যে একটা তথ্য আমাদের সামনে ফুটে উঠলো আমরা বুঝতে পারি যে মোসা আলী সাল্লাম আল্লাহর নবী পাঁচজন শ্রেষ্ঠ রসুলের অন্যতম আর ওই বান্দা তার জগৎ ছিল ভিন্ন আল্লাহরবুল আলবিন এভাবে মানুষের ভিতরে জ্ঞানের বিভিন্নতা আল্লাহ দিয়ে থাকেন সুতরাং এর মাধ্যমে আমরা কখনো কাল্পনিক কথা বলে কোরআন হাদিসের নামে চালিয়ে দেব না এবং তথাকথিত মা রেফতের নামে এখনও ফজির বেঁচে আসেন বলে কোরআনের বিপরীত অবস্থান নেবো না যে বা যারা ঈদনের বিমরা ছড়াবেন তাদের জন্য আমরা বলছি একটু আল্লাহকে ভয় করুন এবং কোরআন সন্নাকে সামনে রেখে কথা বলুন গালগল্প গল্প কখনো সত্যের মানদণ্ড হতে পারে না আল্লাহ রবলি আলম আমাদের সকলকে সুবুদ্ধির উদয় দান করুন আমিন ও সালাম আলাইকুম বরহমতুল্লাহ ওবরাক মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে পাপ ঘটে যাবে কিন্তু আমি নিরাশ না হই আব্দুল রাজাক বিন ইউসুফিম বিন আব্বাস মুজফর বিন মহসিম আক্রমুজাম বিন আব্দ সালাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের উপস্থাপনা আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়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 Decide your choice, be sad or be happy, it's your choice.